हाथ राशि देखे भाग्य परीक्षा कर आदर्श परिवार गढ़ते हम देखारिक आदर्श कल सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी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 Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillahi rabbil alameen, wassalatu wassalamu ala rasulihil kareem, amma ba'ad. A'uzu billahi min ash-shaytoni r-rajim, bismillahi r-Rahmani r-Rahim. Hal ata'a ala al-insani heinum min al-dahri lam yakun shay'an madhkura. Wa qala subhanahu wa ta'ala, Alla ta'khafu wa la প্রতি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নিয়মিত আলোচনা ধারাবাহিক আলোচনা আধুনিক সভ্যতা এবং আমাদের মুসলিম যুব সমাজ তাদের করণীয় এবং গর্জনীয় বিষয়গুলো নিয়ে তার ওই অংশ হিসাবে আজ আমরা আল্লাহর দিনের উপরে চলে আল্লাহর হুকুম মেনে নাবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামের শিক্ষাকে ধারণ করে এবং তার আদর্শে আদর্শবান সাহাবায়িক রামদের জীবনের শিক্ষাকে নিজেদের জন্য অবলম্বন করে আমরা এগিয়ে যাব এই বিষয়টি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো সেরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যেটা গোটা মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পথে আল্লাহর নৈকট্য লাভ করতে চায় আরো সহজ করে বলা যেতে পারে কেউ যদি সফলতা অর্জন করতে চায় এটার একটু ব্যাখ্যা করে বলা যেতে পারে পরকালের জীবন যে পথিক সেখানে নিবে বিশ্রাম অনন্তকাল যেখান থেকে কখনো আর তাকে অন্য কোনো জগতে যেতে হবে না তো এই যে জীবনে যে ব্যক্তি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করেন তিনি হলেন মূল আসল সফল ব্যক্তি কিন্তু আজ আমরা বাস্তবে কি দেখছি যারা এই স্বল্পকালীন বৃক্ষের নিচে অল্প সময়ের জন্য বিশ্রামে ক্লান্ত প্রতীকের যে অবস্থান এই দুনিয়ার জীবনে পার্থিব জীবনে যারা সফলতা অর্জন করেন আর সফলতাকে আমরা যে মানদণ্ডে বিচার করি সেটি হলো অনেক সম্পদের মালিক হলেই সফল ব্যক্তি ভালো চাকরি পেলে সফল ব্যক্তি অথবা সংসার জীবনে ছেলে পরিবার পরিজন একটা ভালো অবস্থানে পচলে আমরা সফল ব্যক্তি বলি এই ব্যক্তির জীবনে অথবা এই পরিবারের জীবনে যদি নামাজ থাকে এই পরিবারের জীবনে যদি ইমান না থাকে এই পরিবারের জীবনে যদি ইসলামী মূল্যবোধ না থাকে তবু আমরা তাদেরকে কি বলি সফল বলি কিন্তু আসলে এই পরিবারটি কি সফল পরিবার তারা দুনিয়ার জীবনের স্বল্পকালীন সময়ের এই অবস্থানটিকে হয়তো একটা ভালো অবস্থানে উন্নীত করতে পেরেছেন হয়তো তারা একটা ভালো পজিশনে পৌঁছে গেছেন যেটা বৈষয়িক দৃষ্টিতে দেখলে তাদেরকে খুব ভালো অবস্থান বলে মনে হয় কিন্তু আল্লাহ এরা পরকালের জীবনে হবে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত তাহলে আমার জীবনের সমস্ত সম্পদ আমি সৎ কাজে ব্যয় করে আসতাম এবং আমি একজন সৎ ব্যক্তি ন্যাক আমলকারী ব্যক্তি আমি পরকালে সফলতা অর্জনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি সচেষ্ট হতাম তা আমরা যে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি সেটি হলো সফলতা প্রকৃত সফলতা কোনটি যেটি আমাদেরকে চাওয়ার জন্য বলেছেন রব্বানা আুনিয়া হাসানা হাসানা, আজ প্রভু আমাদেরকে দাও দুনিয়ার কল্যাণ অর্থাৎ এই প্রার্থীব জীবনের যত কল্যাণ রয়েছে আমরা তোমার কাছে সেই কল্যাণ চাই এবং পরকালীন জীবনে যে কল্যাণ রয়েছে সফলতা রয়েছে আমরা সেই সফলতা এবং কল্যাণ কামনা করি আর প্রভু তোমার কাছে আমাদের আরো মিনতি যে ভয়াবহ আগুনের জাহান নামের শাস্তি থেকে আমরা তোমার কাছে পরিত্রাণ চাই তো এই যে সফলতা অর্জনের জন্য আল্লাহর দিনের পথে পরিচালিত হওয়ার জন্য আপনার আমার ভিতরে একটা ইতিবাচক মানসিকতার প্রয়োজন এই ইতিবাচক মানসিকতা জাগ্রত করা যায় এই ইতিবাচক নিজের ভিতরে তৈরি করা যায় একটি মানসিক অবস্থার ভিতর দিয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ ব্যক্তিদেরকে আমরা উৎসাহিত করি তুমি পারবে তোমার ভিতরে সেই যোগ্যতা আছে তুমি চেষ্টা করো গিয়ে যাও আল্লাহ সব তালা গোটা মানব জাতিকে সিরাতিত করেছেন এই পথ মানুষের জন্য কল্যাণের পথ এই পথ মানুষের জন্য আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন উত্তম পুরস্কার জান্নাতুল ফিরদৌস ইন্দিন যারা আমল করে আল্লাহর উপরে বিশ্বাসী হয় আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন যারা সেদিন জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহবদ্ধ করেছেন আল্লাহ আল্লাহ এই সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে জীবন পরিচালিত করে সফলতার চূড়ান্তেবাদি এখন সেইটাও একটা উদ্বুদ্ধকরণ আয়াত হে মানুষ তুমি তো এখন হতাশায় ডুবে গেছো তারও আগে চলে যাও একদিন তো তোমার কোনো অস্তিত্বই ছিল না তো যে ব্যক্তিটির একদিন কোন অস্তিত্ব ছিল না এই অনস্তিত্ব অবস্থা থেকে যদি আল্লাহ একটা পরিপূর্ণ দেহ গঠন সম্পন্ন তিনি তুমি কেন সামনে গিয়ে যেতে পারবে না আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ তাহা আলাল ইনসান্দারে আল্লা পরে বলছেন আল্লাহ বলছেন আমি মানুষকে এক সামান্য ওই থেকে আমি একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করেছি আমি তাকে দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি প্রথমে ছিল মানুষ অস্তিত্বহীন ঠিকানা পৃথিবীতে নাম গন্ধহীন একটি অবস্থা আল্লাহ তাকে অস্তিত্ব দান করলেন কোথা থেকে সামান্য একটু বীর্যকোনা থেকে শুক্রাণু থেকে এবং সেই শুক্রাণু থেকে একটি পূর্ণাঙ্গ মানুষের ভিতরে আল্লাপাক করে দিলেন দৃষ্টি শক্তি শ্রবণ করার জন্য শ্রবণেন্দ্রীয় দিয়েছেন উপলব্ধি করার জন্য আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছি কল্যাণকর উপদেশ তারা গ্রহণ করতে চায় না তারা বধির হয়ে যায় তারা অন্ধ হয়ে যায় এরা তো এমন হয়ে যায় যে তাদের এই মহামূল্যবান অনুভূতি যেগুলোকে বলা হয় সহজ ভাষায় পঞ্চেন্দ্রীয় শক্তি শক্তিগুলো আল্লাহ সু এত বড় দয়াময় এত বড় রহমান এত বড় রাহিম মেহরমান যে তিনি প্রতিটি মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে অত্যন্ত চমৎকার গঠন সুদৃঢ় মজবুত অবয়বে তার স্ট্রাকচার তার কাঠামো তার ভিতরের অনুভূতি তার ভিতরে এমনভাবে তার শক্তি যাকে আমরা মেধা বলতে পারি যাকে আমরা এক অলৌকিক প্রতিভা যা তার ভিতরে লুকি আছে আল্লা সুবাহ দান করেছেন এই দেখুন মানুষই একমাত্র জমিনের উপরে পৃথিবীতে অকল্পনীয় অভাবনীয় আবিষ্কার করে চলছে আবার আজকের এই সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণকারী মানব সম্প্রদায় পাঁচশত বছর পরে এক হাজার বছর পরের মানুষ আরো কত কি আবিষ্কার করবে কত কি উদ্ভাবন করবে আরো কত দূর আকাশের সীমানা অতিক্রম করে কোথায় চলে যাবে আজকের এই যুগের আমরা যারা আছি হয়তো আমরা তা ভাবতেও পারছি না কখনো কখনো দূরদৃষ্টি সম্পন্ন যারা কল্পনার রথে চড়ে কবি সাহিত্যিক দার্শনিকগণ অনেক সুদূর প্রসারে চিন্তাভাবনা করেন অথবা যারা কল্পনার পাখার উপরে ভর করে ছুটে বেড়ান তারা হয়তো কাব্যে অথবা তাদের অনুভূতিতে একসময় এমন কিছু ব্যক্ত করেছিলেন সেটা ছিল তাদের কল্পনা আর আজকে সেটা হয়ে গেছে বাস্তব দেখবো আমি বিশ্বটাকে হাতের মুঠোয় করে আজকে ওই অনুভূতি বাস্তব হয়ে গেছে আমাদের একটি মোবাইলে উচ্ছিস্টের মতো অথবা অপ্রয়োজনীয় কোনো বস্তুর মতো একে তৈরি করা হয়নি এর ভিতরে এমন কিছু প্রোগ্রাম এমন কিছু সফটওয়্যার এর ভিতরে আছে যুবক ভাইয়েরা আমরা ফিরে আসছি একটু বিরতির পর যেখানে আমরা আলোচনায় পৌঁছেছি এখানেই আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে ফিরে আসছি এখনই ইনশাল্লাহ আর মানুষ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের চলে মনকে কন্ট্রোল করতে হবে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কেননা আল্লাহ সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ সবার উপর রক্ষাকারী কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেড আনসেস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोम बंदर इी रंगे रंजित कर रंग आज रसटायक वरक अपने এবং তিনি আমাদেরকে তার সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন আমরা যেন কখনো বিভ্রান্ত অথবা গুমরাহ ব্যক্তিদের অনুসরণ করে আমরা বিভ্রান্ত হয়ে না পড়ি আল্লাহর কাছে আমরা এই শক্তি কামনা করি বিরতির আগে আমরা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে এমন একটি সত্তায় রূপান্তরিত করেছেন যাকে আল্লাহ দেখার জন্য দৃষ্টিশক্তি দিয়েছেন শ্রবণ করার জন্য শ্রবণেন্দ্রীয় দিয়েছেন উপলব্ধি করার জন্য আল্লাহ আল্লাপাক আমাদেরকে অন্তর দিয়েছেন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 ইন্দ্রিয় শক্তি এই যে অনুভব শক্তিগুলো দিয়ে আমাদের নিজেদের খুঁজে বের করা আল্লাহ এত বড় বড় সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে অত্যন্ত চমৎকার গঠন সুদৃঢ় মজবুত অবয়বে তার স্ট্রাকচার তার কাঠামো তার ভিতরের অনুভূতি তার ভিতরে এমন ভাবে তার শক্তি যাকে আমরা মেধা বলতে পারি যাকে আমরা এক অলৌকিক প্রতিভা যা তার ভিতরে লুকি আছে দান করেছেন। জন্যই দেখুন মানুষই একমাত্র জমিনের উপরে পৃথিবীতে অকল্পনীয় অভাবনীয় আবিষ্কার করে চলছে আবার আজকের এই সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণকারী মানব সম্প্রদায়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 অথবা যারা কল্পনার পাখার উপরে ভর করে ছুটে বেড়ান তারা হয়তো কাব্যে অথবা তাদের অনুভূতিতে একসময় এমন কিছু ব্যক্ত করেছিলেন সেটা ছিল তাদের কল্পনা আর আজকে সেটা হয়ে গেছে বাস্তব দেখব আমি বিশ্বটাকে হাতের মুঠোয় করে আজকে ওই অনুভূতি বাস্তব হয়ে গেছে আমাদের একটি মোবাইলে গোটা বিশ্বটাকে আমরা দেখতে পাই তা আমি যে কথা বলছিলাম মানসিক সম্ভাবনাময় আল্লাহ তালার সৃষ্টি এটি তো কোন নিরর্থক এটি তো কোনো অহেতুক এটি তো কোনো ওই যে ফেলে দেওয়া উচ্ছিস্টের মতো অথবা অপ্রয়োজনীয় কোন বস্তুর মতো একে তৈরি করা হয়নি এর ভিতরে এমন কিছু প্রোগ্রাম এমন কিছু সফটওয়্যার এর ভিতরে সেট দেওয়া আছে যুবক ভাইয়েরা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ আকবার আল্লাহর এই নিয়ামতের কথা একবার দেখুন ভাবুন চিন্তা করুন আপনার ভিতরে এই তো জেহাদের মূল আবেদন আমরা গত প্রোগ্রামে বলেছিলাম আল্লাহ আপনাদেরকে তো বাসাই করেছেন নির্বাচিত করেছেন এই ধরনের কল্যাণকর কাজের জন্য অব্যাহত প্রচেষ্টাকে চালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা না করে কে সফল হয়েছে জগতে যারা যারা সফলতার হয়েছে। তো যুবক বন্ধুরা আমরা আজকের পঠিত আয়াত দিয়ে আপনাদেরকে যে বিষয়ে আমি উদ্বুদ্ধ করতে চাচ্ছি সেটি হলো আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান গ্রহণ করে যে ব্যক্তি এই কথা কোরআনের ভাষায় যখন সে উচ্চারণ করে রব্লা আল্লাহ যারা বলে তারপরে এই কথার উপরে তারা সুদৃঢ় থাকে আল্লাহর উপরে ইমান আল্লাহর একত্রবাদের উপর ইমান আল্লাহ যারা অদৃশ্য জগৎ আল্লাহর অলহিয়ত রবিয় আসমা সিফাতের উপরে বিশ্বাস রাখে এই যে বিশ্বাস কর্মফলের উপরে যারা বিশ্বাস রাখে যারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী হয় আপনার বিশ্বাসকে দৃঢ় করতে হবে দৃঢ় রাখতে হবে বন্ধুরা আজকে বিশ্বাসের জগতে আমরা টল টলায়ও মান আমাদের বিশ্বাস আজকে অনেক ক্ষেত্রেই চূর্ণ বিচূর্ণ বিশ্বাস থেকে তৈরি হয় আস্থা আল্লাহর উপরে বিশ্বাস আমাদের যেমন দুর্বল সে জন্য আল্লাহর উপরে আস্থাও আমাদের তেমন দুর্বল তুল কব যার কারণে আমরা কোনো কিছুতে আস্থা পাই না আমি দৃঢ়তার সাথে বলতে পারি আল্লাহ সুবাহ সাহায্য তাদের জন্য আসে আল্লাহ বা কোরআনে বহু জায়গায় এই কথাগুলো এরশাদ করেছেন আল্লাহ আল্লা সুবাহান তাকেই সাহায্য করেন ব্যক্তি আল্লাহ কামনা করে সাহায্যের দিকে আর সেই ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য তার প্রধান সম্পদ হতে হবে আল্লাহর উপরে ইমান আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান প্রকৃত বিশ্বাসী মুসলমান কোথায় শত্রুরা চলে এসেছে নিচের দিকে থাকালেই এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলবে সঙ্গী যখন ভয়ে কাঁপতে কাঁপতে এক সময় তার ভিতর থেকে অস্ফুট বেরিয়ে আসলো আমরা মনে হয় ধরা পড়ে গেছি আমরা মনে হয় শত্রুর কাছে মৃত্যুর মুখোমুখি পৌঁছে গেছি কি হবে এবার আর তখন সাথী বন্ধু এক দৃঢ় আস্থা মনোবল এবং সম্পূর্ণ নির্ভয় নির্ভীক চিত্তে উচ্চারণ করেছিলেন লা সাথী বন্ধু হে আমার সফর সঙ্গী ভয় পেও না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন সুসংবাদ জানা আল্লাহ তাহাজান ভীত হইও না সন্ত্রস্ত হইও না হাল ছেড়ে দিও না তুমি এগিয়ে যাও এবং সাহসী হও সাহস এগিয়ে যাওয়ার ন্যাক আমল করার আমরা গতপর্বে এক জায়গায় বলেছিলাম যুবক আপনার সামনে অনেক যুদ্ধ ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ জড়তার বিরুদ্ধে যুদ্ধ আত্মপীড়িত মানবতার সেবার যুদ্ধ অন্যায় বিধরিত করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার যুদ্ধ সন্ত্রাসকে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত করার যুদ্ধ কুসংস্কার মিথ্যা ধারণা এই সব কিছুকে ভেঙ্গে চুরমার করে সমাজকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ আমাদের সামনে অপেক্ষমান এই যুদ্ধে নিজেকে যোদ্ধা বানাতে হলে তার জন্য প্রয়োজন বুকের ভিতরে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিজেকে জাগিয়ে তোলা নিজেকে উদ্বুদ্ধ করা এটাকে বাংলায় বলা হয় প্রেশনা প্রেশনার দুটো বর্জায় একটি হলো ইন্টার্নাল প্রেশনা আরেকটি হলো এক্সটার্নাল প্রেশনা অভ্যন্তরীণ আরেকটি হলো বাহ্যিক ভিতরে প্রেশনা থাকতে হবে ভিতরে একটি চাই থাকতে হবে আমি এগিয়ে যেতে চাই আমি ভালো কিছু করতে চাই আমার জীবনের লক্ষ্যে আমি পৌঁছতে চাই আমার নিজেকে আমি সমাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে চাই আমার ভিতরে আল্লাপাক যে শক্তি দান করেছেন আমি সেই শক্তিকে কাজে লাগাতে চাই আল্লাপাক এক একটি মানুষকে এক এক ধরনের শক্তি দান করেন একবার ভেবে দেখুন তো এই যে কণ্ঠটুকুর ভিতরে আল্লাপাক কত না শক্তি এবং দান করেছেন একজন বিশ্ব সেরা সর্বশ্রেষ্ঠ যার একটা জাতি হয়ে ওঠে। এই কণ্ঠটুকুর ভিতরে আল্লাহরবুল আলমিন এমন সমুধুর আওয়াজ দিয়েছেন যার মিষ্টি আওয়াজে মধুর কণ্ঠে মানুষ মুগ্ধ হয় এই কণ্ঠটুকুর ভিতর দিয়ে মানুষ তার সুরের মোহনায় মূর্ছনায় মানুষকে জাগিয়ে তুলতে পারে আল্লাপাক মানুষকে এই হাত দুটো দিয়েছেন এর ভিতরে দিয়েছেন প্রচন্ড শক্তি দুটো হাত দিয়ে পৃথিবীকে গড়া যায় এই দুটো হাত দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই দুটো হাতের ভিতরে দিয়েছেন। অনেক কলা কৌশল এই হাত দিয়ে একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করছে এই হাত দিয়ে একজন ড্রাইভার গাড়ি চালিয়ে চলছে দেখুন না একবার আপনার ভিতরে আল্লাপাক কি শক্তি দান করেছেন ওই শক্তিটিকে জাগিয়ে তুলে তারপরে আপনি এগিয়ে চলুন দেখবেন আপনি তখন আল্লাখের ওই কানের ভিতরে প্রতিধ্বনি আল্লাহ আমি তোমার সাহায্য চাই এগিয়ে যেতে চাই এমন প্রত্যয় এমন আশা করা কি যায় না আমরা কি আল্লাহর কাছে এভাবে চাইতে পারি না চলুন আমরা আল্লাহর কাছে শক্তি কামনা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা আজকের এই পর্বে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ चालनारण सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफ उन्नार आलोक जीवन गढ़ारृथा निवाचित किताब बुलुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसा होकल के शार जकिर आरिकार्ता